الحمد لله وكفى وصلاة على عباده الذين اضطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أراد الآخرة وتعالها صعيها هو مؤمن فأولئك كان صعيهم مشكورا قَا صُلُ اللهَّه صَلَّى اللهَّهُ عليهلَْ صَبلَ تَأمرُنَّ بالِالمارُوه وَلَ هبُنَّ عَمُكرَر أَو لا يوشكًا اللهَّهُ عَ يَبعث عَلَكُم قاب منِن ثمُمَّ تَضُرونَهُ فَلاَا يَتجيبلَكُم أَو كماَمَا قَالَ النَّبيِي عليهلَْهِ الصلااتُ وَ الصاب مهان رّ आलिसान दरबारे लक्ष कोटी शुक्र सूजू जिन सीम अशेष दया मेहरबानी कर दिव्य मस्जिद परेशे आसार महान हुकुम नगरिबरज नमज जमात सहित आदाय करार तौफिक दान करजूद शहीद मस्जिदे अवस्थान তার মাহবুব দিন সম্পর্কে কিছু বলা এবং আলোচনা করার জন্য এবং তার খাস বান্দা জাণ শাহ দা আইনদের সহবতে কিছু সময় কাটাবার সৌভিক দান করলেন এই সমুদায় নেরামতের শকর আদায় কল্পে প্রথমে মহান রব্বুল আল আমিন এর দোরবারে কালী মাতুর শকর আদায় করি মৌখিকভাবে মহাব্বতের সাথে কালী মাতুর শকর আদায় করি বলে আলহানদুলিল্লা मस्जिद मर्जादाला हादिर शरीफे आज बान्डा जो सन्नाथ तरीका प्रवेश कर এতেকের নিয়তে প্রবেশ করে তাহলে যদি চুপচাপ বসে থাকে চুপচাপ যদি বসে থাকে তারপর তার আমল নামায় নিখতে থাকে কিতাবে আছে মসজিদে প্রবেশ করার সময় সোমনার প্রবেশ করা এক নম্বর বিসমিল্লা পরা দুই নম্বর দরুচ্ছরি পোড়া তিন নম্বর তো আপরা তিনটাকে মিলা এইভাবে বলা হি অসুস্থ তিনটি সোন হয়ে গেল চতুর্থ নম্বর ডান পা দিয়ে এই ঘরে প্রবেশ করা পাঁচ নম্বর নকল আপের নিয়ত করা এই ঘরে যখনই ঢুকবো আমরা কাপের নিয়োগ করবো এটা হলো সোননাথ আল্লাহ তালা এই নফল এতেকাফের সুযোগ বারো মাস ২৪ ঘন্টা সমার জন্য দিয়ে রাখছেন এই জন্য এই ঘরে এ টেকের নিয়তে প্রবেশ করলে চুপচাপ বসেও যদি থাকা হয় আল্লাহ সবার কথা তাহলে আমার আপনার আমল নামায় নফল এতেকাফের সব লিখতে থাকে গোসারি শরীফের আদিসে আছে বান্দা যখন সন্ন্যাস তরি করে এতেকাফের নিয়তি যখন এই ঘরে ঢুকে যায় রহমতের ফেরস্তারা ওই মান্নার জন্য রহমত আর মাফুরাতে দোয়া করতে থাকে ফেরেস্তাদের মাকাম অনেক উঁচা মাকাম আমরা ফেরেস্তাদের দোয়াকে মূল্যায়ন করি না বুঝি নাই যদি বলা হয় যে আব্দুল কাদের জিলারি রহমতুল্লাহ আলী আমার জন্য দোয়া করেছেন তাহলে আমরা অনেক বড় মনে করি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলী আমার জন্য দোয়া করেছেন হাজামঈনুদ্দিন চিস্তি আজমিল রহমতুল্লাহ আমার জন্য দোয়া করেছেন এটাকে অনেক বড় মনে করা হয় কিন্তু ফেরেস্তাদের মাকাম হল নবীদের পরেই সমস্ত মুসলমান মুসলমানদের উপরে। সেই ফেরস্তাদের পক্ষ থেকে দোয়া পাওয়া যায় দোয়ার শব্দ এভাবে বর্ণিত হয়েছে আদিসে যে ফেরেস্তারা তিনটা শব্দের সাথে দোয়া করে বুখারী শরীফের হাদিস রসুল্লাহ বলেন আল্লাহির আল্লাহ করো আল্লাহ আল্লাহ অনুগ্রহ করেন এক হাদিসে এরকম পাইলাম গতকালকে পাইলাম ইমম বোখারি রহমতুল্লাহ আলাই তার কালঝই গ্রন্থ আদাবুল মোফরাজের মধ্যে লিখেছে কোন ব্যক্তি সুন্দর তরিকায় যখন মসজিদে প্রবেশ করে করে যখন নামাজের অপেক্ষায় থাকে অথবা কোনান শুনতে থাকে তখন এই দোয়াটা একবার করে নেওয়া আল্লাহ তার মানে ফিরেস্তারা যেতে দোয়া করে ওই দোয়াটাই আল্লাহ হুম্মির মাকে করো আল্লাহ আমার উপর রহম ওয়াতুব আলাইহি আমার উপর দয়া করো তাহলে কি হবে যে আমার দোয়া আর ফেরেস্তাদের দোয়া দুটো আল্লাহ সবার তারা রহমতের ভারসানা করবে আবহাব আল্লাহ আমার জন্য খুলে দাও রহমতের দরজা সম এক বচন আর আবহাওয়া হলো বহু বচন মানে অনেক রহমতের দরজা এখানে আছে अल्लाह तलाक अनेक रहमतर दर्जा समूह रेखे एक एक की दर्जा दिए प्रवेश कर लेन असंख्य रहमत पा जाते भाई आपने घरे चले आसि इंतुन बुद्धि और चाल द्वारा मेधार द्वारा अभिज्ञतार द्वारा शक्तर जोर दिए चले आता महत आल्लाह सबर कवा तला दया मेहरबानी अल्लाह तलानर मध्य दिन बुझ दिए दिन समझ दिए दिन फिकिट दिए दिन तलब दिए जार कारण के नाम गुरुतव बुझे घर गुरुतव बुझे बुझे अनुधावन करते ठीक नाम है यह बला है मेरी तलब भी कैसी की कर्म का सालका है यह कदम उठता नहीं उठाया जाता भाई दिन तलब अल्लाह फिका नामजिदेषा जो भिक्षा ना करतार्भवे कदम उठता नहीं उठाया जाए भाई आपनेदम गुल उठाई दिन कदम गुलो उठाई এই কদম আসলে আমাদের শক্তি না এই বার্ষিক শক্তির সাথে আল্লাহ তাল পক্ষ থেকে বাতেনি শক্তি তৌফিক রহমতাল যতক্ষণ পর্যন্ত না হয় তখন পর্যন্ত আমরা উঠাইতে পারিনি কথাটা কোরআনের কথা আল্লাহ তালা বলেন তোমাদের বার্ষিক শক্তির সাথে আমার বাতেনি শক্তি সংযুক্ত হয় তারপরেই তোমরা এবাদত করতে পারো আলহামদুলিল্লাহ আল্লাহ তাল আমাকে আপনাকে দয়া করে মেহরবানি করে সমাজের অনেক অনেক মানুষ থেকে বাসাই করে নির্বাচিত করে মসজিদের পরিবেশে আসার জন্য তভই কান করেছে সবচেয়ে বড় দয়া আল্লাহ তালা সবচেয়ে বড় ময়া আল্লাহ তালা আমাকে আপনাকে দয়া করে মেহরবানি করে কালিমাওয়ালা বানিয়েছে। ইমানওয়ালা বানিয়েছেন আমি আপনার জন্য কোন আবেদন পেশ করিনি আল্লাহ কেউ কোন আবেদন পেশ করেছিলাম আমার আপনার জন্য কেউ কোন সুপারিশ করেছিল পারে নেই কিন্তু আল্লাহ তালা শুধু দয়ার মেহরবানিতে আল্লাহ তালা দয়ার মেহরবানিতে আমাকে আপনাকে আল্লাহ কালিমা কালিমাওয়ালা বানিয়েছেন ইমানওয়ালা বানিয়েছেন দিনওয়ালা বানিয়েছেন আল্লাহ তালার কাছে দিন ইমান হেদায়ত এগুলির অনেক অনেক দাম শুধু তাই নয় দিনের জন্য সামান্য পরিমাণ যদি ফিকির করা হয় সামান্য পরিমাণ সামান্য পরিমাণ কষ্ট করা হয় সামান্য পরিমাণ ব্যথা অন্তরে আনা হয় সামান্য পরিমাণ বলে এই কষ্ট এই ব্যথা কতটুকু দাম রাখে আল্লাহ সমস্ত দুনিয়াকে যদি এক পাল্লা রাখা হয় সমস্ত দুনিয়ার সামগ্রীকে যদি এক পাল্লা রাখা হয় আর এই সামান্য ব্যথা এই সামান্য চিন্তা এই সামান্য কষ্ট দিনের জন্য যেটা এটাকে যদি আর এক পাল্লা রাখা হয় আল্লাহ তালার কাছে এটাই বেশি ভারী ওজনই ভাই একজন মুসলমানের এত দাম কেন আল্লাহ মুসলমানের মধ্যে দিনের ফিকির আছে আল্লাহ গুণ দুনিয়ার চেয়ে কোটি কোটি গুণ আল্লাহ ভাই আল্লাহ আমাকে আপনাকে যেই দিন দিয়েছেন এই দিনের মধ্যে আল্লাহ তালা আমার আপনার শতভাগ ইজ্জত রেখেছে শতভাগ কামিয়াবি রেখেছেন সফলতা রেখেছেন নিরাপত্তা রেখেছেন এই দিনের মধ্যে সব কিছুই আছে মায় ধন সম্পদের দ্বারা কোন ইজ্জত আসে না কোন ক্ষমতার পাওয়ারের দ্বারা ইজ্জত আসে না কোন প্রভাব প্রতিপত্তির দ্বারা ইজ্জত আসে না বরং আল্লাহ তালা ইজ্জত রাখেছেন এই দিনের মধ্যে আমরা এমন এক জাতি যে আল্লাহ আমাদেরকে ইসলামের দ্বারা সম্মানিত ইসলামের চেয়ে দিনের চেয়ে বড় সম্মান আর ইজ্জত কিছুই হতে পারে না এজন্য আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন প্রকৃত ইজ্জত সম্মান সম্ভ্রম এটা আমার জন্য আমার রসুলের জন্য আমার মোমিন বান্ধাতে চাই তাই মুসলমান গরিব হইতে পারে দিন মজুর হইতে পারে রিক্সা চালক হইতে পারে ভ্যান চালক হইতে পারে কিন্তু তার মধ্যে যদি দিনের ফিকির থাকে দিনের ফিকির দিনের তলব যদি থাকে তাহলে আল্লাহ তো তার কাছে তার চেয়ে কত দাম কত মর্যাদা এটা আমি আপনি বলতেছে আমি মুসলমান আমার ভিতরে দিনের ফিকির আছে আমার মধ্যে দিনের তলব আছে ইমানের তলব আসে ভাই আমি দরিদ্র হইতে পারি কিন্তু আমার এই দারিদ্রতার মধ্যেই মহান রাজত্ব নিহিত আছে ভাই আল্লাহ যেমন রাজার রাজা ওই রাজার রাজা বাচ্চার বাচ্চার পরিবারের লোক যে হবে সে কোনদিন গরিব হইতে পারে আল্লাহর প্রকৃত অনুসারী যে হবে আল্লাহর হুকুমকে মাইনে চলবে নবীর তরিকামতো চলবে তার মধ্যে রাজত্ব নিহিত আছে এক আল্লাহ রলি বড় গুজুন করছিলেন এরকম জঙ্গলে নদীর কিনারায় আল্লাহ আল্লাহ জিকির করতেছিল আল্লাহ আল্লাহ জিকির করতেছিল এক হিন্দু যোগী যার সময় একটা পোটলা তাকে ধরা দিয়েছে খুঁজুন এই পোটলাটা আপনার নেন উনি পোটলাটা ধরেই নদীতে ফেলা তখন হিন্দু যোগী গোপাল চাপড়াইতেছে আফসোস করতেছে হায় मानिकरफसोसो यम शत शत मानिक चिलो, और चिलो, राजा दोन के दिते, आक्ता हीरा पैर तो तोला दिए अतिबात हो जाए देखो पायर नीचे देखो पायर नीचे तक हिंदू जोगी शत शत मानिक पानी स्रोत प्रवाहित फिकिर नहीं चले जर मध्य दिन चिंता आने फिकिर आ मुजादा आससे आल्ला धन सम्पद ना दीते क्योंकि राजा बाछार बाच्छार জন্য আল্লাহর ওই কথারাই বলছেন দারিদ্রতা এই দারিদ্রতা বাহ্যিক দারিদ্রতা কিন্তু এই দারিদ্রতার আসলে আমার ভিতরে বাদশাহী নিহিতায় দর্দ গমতেরা দু সামান্য পরিমাণ ঠিকির দিনের এটা এই দুনিয়া এবং আখেরাত সবকিছু থেকে ভাই আল্লাহ আমাকে আপনাকে সেই ফিকিট দিয়ে সেই দিনের তলব দিয়ে এই মজুর বসার জন্য তো অভিজ্ঞতা করেছে ভাই শকর আদায় করা সবচেয়ে বেশি শকর আদায় করা আল্লাহ আমাকে আপনাকে দিনের তলব দিয়েছেন ফিকিট দিয়েছেন ইমান দিয়েছেন এগুলির জন্য কোন আবেদন করিনি কোন তালার দয়ার মেহরবানি বাহুর জোরে বুদ্ধির জোরে চালাকির জোরে এটা অর্জন করতে পারেন আল্লাহ দান ছাড়া কেউ অর্জন করতে পারে। আল্লাহ তালা যদি কাউকে রহমত দিতে চায় তাহলে পৃথিবীর কোন শক্তি নাই সেটা ঠেকাইতে পারে পারবে আর যদি আল্লাহ তালা কাউকে বঞ্চিত করতে চায় তাহলে কোনো শক্তি নাই পৃথিবীর যে তাকে রহমত দিবে আল্লাহ রসুলকে বলা হয় রহমতুল্লীল আল আমিন আল্লাহ রসুল হাদিজের মধ্যে বলছেন আল্লাহ আমাকে বিশ্বের জন্য রহমতুল্লী লাল আমিন হিসেবে এবং হুদল্লীল আল আমিন হিসেবে পাঠিয়েছে এই জন্য আল্লাহ রসুলকে বলা হয় রহমতের সাগর হেদায়তের সাগর এই হেদায়তের সাগরের কিনারায় কিছু মানুষ বসবাস করেছে তারা হেদায়তুলকে দেখেছেন তারা রহমত পায় নাই হেদায়ত পায় আবু জাহাল আবু তালেব আবু আহাব এরা আল্লাহ রসুলকে দেখে নাই একবার দেখেছেন আর বারবার দেখেছে হেদায়তের সাগর রাহমতের সাগরের নিকটের থেকেও তারা কিন্তু এমন লোকও আছে কিনা ভাই আল্লাহরানি আল্লাহ কোরআনে কাজী কথা বলেছেন আমি যদি কাউকে রহমত দিতে চাই তাহলে এটাকে কেউ বন্ধ করতে পারবে না কেউ বন্ধ করতে পারবে কেউ খুলতে পারবে না হাকি এক তার নাম ছিল আশির আদি আল্লাহ সাহাবিদের নামের সূচি জরুরি হিসাবে আদবের জন্য বলতে হয় রাজি আল্লাহ এই ওয়াসী এক সময় মুসলমান ছিল না সৈয়দা হজরত হামজা রাজিয়ালের হত্যাকারী ছিলাম বড় কষ্ট পাইছিলেন আপন চাচা আল্লাহ রসুলের আপন চাচাকে হত্যা করেছিল হামজা রাজি আল্লাহ হত্যা করেছিল এই ওয়াসিয়ে যখন মক্কা বিজয় হয়ে গেল তখন এই ওয়াসী তাইফের দিকে পালিয়ে চলে গেল আবু জাহাল আমরা নাম জানি আবু জেহেল যার নাম হল আবুল হিকাম তার একটা ছেলে ছিল আল্লাহ যত রকমের কষ্ট দেওয়া জুলুম করা নির্যাতন করা সব করছে যখন মক্কা বিজয় হয়ে গেল তখন সে এমন দিকে পালিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ তোলা পালিয়ে গেলে কি হবে আল্লাহ তালা এদেরকে রহমত দেবে আল্লাহ রহমত দিবে আল্লাহ তালা তাদের দিলের মধ্যে দিনের মোহব্বত ঢালছেন কোথায় যাচ্ছ বলিয়ে ফিরে আসো যেদিক থেকে যাচ্ছ ওইদিকে আসো বিস্তারিত ঘটনা আমি লম্বা ছড়ো বলতে যাচ্ছি না তখন তারা আসতেছে ফিরে আসতেছে রাজি আল্লাহ আলহামা রাজি আল্লাহ আলহু আসতেছে মানুষরা মনে করছে হয়তো ফাঁসি হবে অথবা যাবজ্জীবন হবে কিন্তু আল্লাহ তালা এদের সম্পর্কে আয়াত নাজিল করে দিয়েছে আল্লাহ তালা এদের সম্পর্কে আয়াতিল আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছো অন্যায় করেছ তোমরা আমার রহমত থেকে নিরাশ আল্লা রসুল জানেন না যে তাদের সম্পর্কে না জল এটা নির্দিষ্ট ভাবে জানেন না যে তাদের সম্পর্কে না জলিয়া রাজি আল্লাহ আল্লাহ রসুলের সামনে এসে উপস্থিত আল্লাহ রসুল চেহারাটা ফিরাই নি আল্লাহ রসুল তাকে দেখলে বড় কষ্ট পাইছে বড় কষ্ট পাইছে আল্লাহ বললেন হে নবী তুমি কেন চেহারা ফিরাই নিতেছ আমি তো তাকে মহম্মদ দিতে চাই তুমি তার দিকে মোতায় রসুল্লাহ সাল্লাহ চেহারা ফিরাই নিলে কি হবে আল্লাহ বলতে আমি রহমত দিতে চাই তাকে নালিমা পুরায় আবার গোলাম বানাই দাও রসুল্লাহ সাল্লাহ এবং আক্রমা রাধি আল্লাহকে কালিমাপুরায় আল্লাহ তালার গোলাম বানিয়ে দিতে ভাই আল্লাহ তাকে রহমত আল্লাহ তাকে দয়া যদি কাউকে দিতে চান তাহলে আল্লাহ তালা তাকে দিয়ে দিবে আল্লাহ তোমার কোয়া তালা আমাকে আপনাকে বিনা দরখাস্তে বিনা আবেদনে মুসলমান বানিয়েছেন কালীমাওয়ালা বানিয়েছেন কিতাবে লেখছে কিতাবে লেখছে যে দৈনন্দিন জীবনে মনে করে আল্লাহ আল্লাহ হে মালিক তুমি আমাকে মুসলমান বানিয়েছ আমি তো এর জন্য কোন দরখাস্ত করছিলাম না কোন আবেদন করি নাই আমার জন্য কেউ সুপারিশও করে নাই তুমি আমাকে তোমার দয়ার মেহরবানিতে মুসলমান বানিয়েছ কালীমাবালা বানিয়েছ এই কথাটা মনে করি দুই রাখার সড়াতা দেখা এই কথাটা মনে করে শুধু সালা তো কারণ এটা এই ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র আল্লাহ তাল আমাকে আপনাকে লেগকারদের মজলিসে বসার্থ অভিজ্ঞান করেছেন এরকম মজলিসের বহু আল্লাহ আল্লাহ যেখানে যা কিরিন দিন আল্লাহর খাস বান্ধারা বসে থাকে যাদের মধ্যে দিনের তলব থাকে ফিকির থাকে এরকম মজলিসে বসতে পারাটা সৌভাগ্যতা এরকম মজলিসে বসতে পারাটা সৌভাগ্যতা আল্লাহ চাইলে এরকম মজলিসের খাতিরে কারো দুর্ভাগ্যতাকে আল্লাহ তারা দূর করে দিয়ে সৌভাগ্যতায় রূপান্তরিত করে দিতে পারে সৌভাগ্যতা দুর্ভাগ্যতা কাকে বলে ভাই আমরা তো দুনিয়ার হিসেবে বুঝি আমাদের চিন্তা চিন্তা যেহেতু চিন্তা চেতনা যেহেতু দুনিয়া কেন্দ্রিক এই আমরা দুনিয়ার হিসেবে কোনটা সৌভাগ্যতা কোনটা দুর্ভাগ্যতা আমরা ডেফিনেশন দিয়ে আমরা মনে করি সৌভাগ্য কি সৌভাগ্যতা কি কেউ অনেক সম্পদের মালিক হয়েছে সৌভাগ্য কেউ যোদ্দার জমিদার সৌভাগ্য দেওয়ার জন্য কেউ ক্ষমতা পাওয়ার পাইছে সৌভাগ্য দেওয়ার জন্য দুনিয়া কেন্দ্রিক চিন্তা চেতনা আমাদের যার কারণে আমরা এগুলি ডেফিনেশন দিই কিন্তু আল্লাহ সৌভাগ্যতা আল্লাহ বলেন আল্লাহ বলেন যে যারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন অতিবাহিত করে মৃত্যুর পর জান্নাত পেয়ে গেল তারা সৌভাগ্যতা পক্ষান্তরে যারা দুনিয়ার জিন্দগি অতিবাহিত করার পর আখেরা থেকে ধরা পড়ে গেছে শিকার চির দুর্ভাগ্যতার শিকার এই মজলিসের ফজিরত সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আসসালাম বুখারি শেফের হাদিজের মধ্যে বলেছেন হুমল খব আল্লা তালা ওই বান্দাদের খাতিরে এমন কোন ব্যক্তিও যদি এখানে বসে যে হয়তো জাহান নামী দুর্ভাগ্যতার শিকার কিন্তু আল্লাহ তবরকালা এই মজলিসের খাতিরে তার দুর্ভাগ্যতাকে রূপান্তরিত করে দিয়ে তাকে আল্লাহ সৌভাগ্যতা দান করতে পারে এর এরছে বড় ফজিরত আমার মনে হয় কিছুই হতে পারে ভাই বড় আজমতের সাথে বসা এবং আজমতের সাথে কথাগুলো শোনা আল্লাহ যেমন মহান তার কোথাও রকম মহান কে বলতেছে কে বলতেছে কার মুখ দিয়ে বাইর হচ্ছে এটা বড় কথা নয় কোথাটা কার এটা বলতো ওই মহাসদ্দিন যে বলে হাইয়া আলাস সালাম তা আসলে মহাসদিনের ডাক নয় এটা মোহাজিনের ডাক নয় এটা মহান রব্বুল আল আমিনের ডাক আল্লাহ তালা যেমন মহান তার ডাক্তি ওরকম মহান ইব্রাহিম আলহ ইসলাম বাইতুল্লাহ নির্মাণ করার পর ডাক দিয়েছিলেন হজের জন্য আল্লাহ তালা বললেন হে ইব্রাহিম ডাক দাও মানুষকে এই ঘরের তফের জন্য এই ঘরের হজের জন্য ডাক দাও উনি ডাক দিয়েছিলেন যখন ওখানে যায় লাব্বাইক আল্লাহ লাব্বাইক আল্লাহকে বলে আল্লাহ তোমার সামনে হাজির তুমি যে ডাকছো আমি হাজির ভাই আল্লাহ তোমার কুয়া তালা আমাকে আপনাকে দয়া করে মেহরবানি করে এই দিনের মজলিসের জন্য কবুল আর মঞ্জুর করেছে দিনের জন্য মেহনত করা মোজাহাদা করা আল্লাহ যেহেতু দিন অনেক দামি অনেক দামি এই জন্য দিনের জন্য মেহনত আর মোজাহাদার জন্য আমার আপনার জীবনকে ব্যয় করা অতিবাহিত করা এটাও সৌভাগ্যতা আমার আপনার সময় যেটা দিনের জন্য আল্লাহ জিকিরের জন্য এবাদতের জন্য দাওয়াতের জন্য যেটা ব্যয় হবে এটা আসল জিন্দগি নয় আমরা যে জিন্দগিটা দাওয়াতবিহীন কাটাইছি জিকিরবিহীন কাটাইছি আল্লাহ কাটাইছি ওটাকে আসলে জিন্দগি বলে না ওটাকে সরমেন্দিগি বলে ওই জিন্দগির জন্য আমাকে আপনাকে আফতোস করতে হবে আমাদের দিনের অনেক নাম আছে অনেক নাম আছে তার মধ্যে এক নাম হলো হাসরা আফতোসের দিন ওই দিন সব মানুষ আফসোস করবে পরিতাপ করবে অনুতাপ করবে কোরআনে কিয়ামতের দিনের এই নাম আসছে ওয়াংরত আল্লাহ বলেন হেনবি আপনি মানুষদেরকে সতর্ক করেন সাবধান করেন আফসোসের দিন সম্পর্কে যারা কেয়ামতের দিন যাহান নামে হবে ওদের তো কোনো আফসোসের শেষ থাকবে না যারা জান্নাতি হবে ওরা আফসোস করবে কি আফসোস করবে এনেছেন জান্নাতি ব্যক্তিরা করবে বলতেছে জান্নাতি ব্যক্তিরা জান্নাত পাওয়ার পরও তার আফশ্বাস করবে দুনিয়ার ওই মুহূর্তের জন্য ওই সময়ের জন্য যেই সময়টা তারা এবাদত ছাড়া কাটিয়েছে আল্লাহ সিকিট ছাড়া কাটিয়েছে ওই সময়ের জন্য আফসোস করবে কি আফসোস করবে বলবে হাই ওই যে দুই মিনিট সময় পাঁচ মিনিট সময় এক ঘন্টার সময় আমি এ বাদত ছাড়া কাটিয়েছি জিকিট ছাড়া কাটিয়েছি যদি এবাদত করতাম যদি দুই আঘাত নখল করতে পারতাম যদি দুইবার সুহান আল্লাহ বেশি করতে পারতাম দুইটি আয়াত বেশি তেল করতে পারতাম তাহলে আজকে জান্নাতের মধ্যে আমার মর্যাদা হয়তো প্রমোশন ভাই আমাদের জিন্দগির সময়ের অনেক দাম অনেক দাম অনেক দাম বলে আমরা স্বর্ণ আর চাঁদিকে দামি মনে করি হীরা মানিককে দামি মনে করি এর চেয়ে আমার আপনার জিন্দগির প্রতিটি মুহূর্ত কোটি কোটি গুণ বেশি দামি আল্লাহ তাহা ভাই আমাদেরকে কি বলা হয় স্বর্ণযুগের স্বর্ণ মানব কেন হয়েছে জানেন তাদের জিন্দগির প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় দিনের জন্য তারা ব্যয় করেছে প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত আল্লাহ স্বর্ণযুগের স্বর্ণ মানব স্বর্ণ যুগের স্বর্ণ মানব আর আমার আপনার জিন্দগিকে আমার আপনার জিন্দগির সময় আমরা কোনো দাম দিই না দাম দিই নষ্ট করতেছি বরবাদ করতেছি তো আপনার জিন্দগির সময় কোন মূল্য নাই এটা মাটির টুকরার মতো মূল্যহীন হয়ে এগুলি নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ রসুল বলেন মানুষ হলো খনি স্বর্ণ আর যেমন খনি থাকে মানুষের জিন্দগিটা এটা একটা খনির মতন আর মানে মানুষের জিন্দগি যদি লাগায় যদি আল্লাহ লাগায় দিনের ফিকিরে যদি তাহলে এটা ওই স্বর্ণের খনির মতো খনি কাকে বলে ভাই যেখান থেকে কোনো কিছু বাইর হয় শেষ হয় না বাইর হইতেই থাকে বাহির হইতেই থাকে দেখেন এক একটা দেশে তেলের খনি আছে স্বর্ণের খনি আছে বিভিন্ন সম্পদের খনি আছে না এই খনিগুলো বাইর হইতে থাকে শেষ হয় না এটাকেই খনি বলে মায়ে জমজম সেখানে পানির খনি জমজম পানি কোটি কোটি মানুষ পানি নিতেছে কত বছর থেকে পানি নিতেছে পানি কি শেষ হয়েছে ভাই মানুষের জীবনটা হল স্বর্ণ আর চাঁদির খনির মতো এদের জিন্দগির সময়টা হলো ওরকম দামি যদি সে কাজে লাগায় ভাই আমাকে আপনাকে এই জিন্দগি আল্লাহ তালা দিয়েছেন এই জিন্দগিকে নষ্ট করার জন্য নয় ভাই এই জিন্দগির সময় গুলোকে অবমূল্যায়ন করার জন্য নয় বহু জায়গায় আল্লাহ তালাই তোমরা কি মনে করছো তোমাদেরকে আমি অযথা অহেতুক আমি সৃষ্টি করেছি আর দুনিয়াতে পাঠায় দিয়েছি আমাদের জিন্দগির সময় অযথা নয় অহেতুক নয় অনাত্মক নয় বরং এগুলিকে কাজে লাগাইতে হবে ভাই কি কাজে লাগাব আমি আপনি এখানে এলান হয়েছে ভাই দিনের মেহনত আর মোজাহাদার জন্য কথা বলার ভাই দিন এটা আল্লাহ তালা দেওয়া দিন আমার আপনার জন্য আল্লাহ তালা মনোনীত করেছেন এই দিনের জন্য মেহনত আর মোজাহাদার জন্য যদি আমি আপনি আমার আপনার জিন্দগির সময়টাকে ব্যয় করি দাওয়াতের কাজে যদি ব্যয় করি এই দাওয়াতের কাজ নবীর প্রত্যেকটি নবিরসুলার মধ্যে দাওয়াতের কাজ ছিল তারা পাইছে। যখন সুযোগ পাইছে যেই পরিবেশে গেছে দাওয়াতকে ভুলে নেই ইউসুফ আলাই ইসালাতাম কোন কারণে জেলখানায় গিয়েছিলেন আপনারাও জানেন কিন্তু জেলখানায় গিয়েও জেলখানার যে সাথী সঙ্গী আছে ওদেরকে ডাকে তাও দাওয়াত যদি আমি আপনি কাজ বানাইতে পারি ভাই তাহলে আমার আপনার পুরো জিন্দগিটা জিন্দগির প্রতিটি মুহূর্তটা স্বপ্ন আর চাদির চেয়ে কোটি কোটি গুণ দামি হয়ে যাবে এক হাদিসে আছে না হাদিস আপনারাও জানেন হাদিসে শুনেছেন मज जमायत पे फजर नाम्लाबाद प्रश्न हलो राशार नाम जमाते पड़छे फजर नामाते रे तो घूम ही गे ना घूम गए घूम गे की फिकिर फर नामजे उठब এই দিনের ফিকিরের কারণে আল্লাহ তোমার কাজ তাহলে তার সমগ্র কাজকে যদিও দুনিয়ার কাজ মনে হচ্ছে ঘুম যাওয়াটা কিন্তু আল্লাহ তালা ইবাদ কাজ এটা এমন একটি কাজ দিনের ফিকিরের কাজ দিনের ফিকিরের কাজ দরদের কাজ ব্যথার কাজ এটা আশ্বস্ত করার কাজ এটা অন্তরে আনতে হবে রসুল্লাহ সাল্লা ফিকির ছিল সারা জীবনের ফিকির এই দাওয়াতের উম্মতকে সমঝানোর ফিকির কিভাবে উম্মের উপরে উঠে এই ফিকির নিয়ে সারা জীবন আল্লাহ কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে কারা রসুল সাল্লাহ আলহ্লাম রায় মালফিকরা মোতা আহজাদ আল্লাহ রসুল সব সময় দিনের ফিকিরের সাজে চলবে যারা অধিক সময় দিনের দাওয়াতের ফিকির নিয়ে দিনের মেহনতের ফিকির নিয়ে মানুষকে দিনের দাওয়াতের ফিকির নিয়ে চলাফেরা করবে আল্লাহ তোমার তারা তাদের দিলকে আলোকিত করবে নুরানিত করে দেন আল্লাহ রসুল সময় এই ফিকিরের সাথে থাকবে ভাই আমরা আল্লাহ রসুলের উন্মত হিসেবে আমরা দাবি করি আল্লাহ হিসেবে আল্লাহ আপনার মেয়ের সাথে আমার বিবাহ হোক বা বিবাহ হোক একটা প্রস্তাব দিলাম এক পক্ষ থেকে প্রস্তাব গেল উনি যদি স্বীকৃতি না দেয় হবে আল্লাহাল গোলাম আমি আপনি দাবি করতেছি আল্লাহ রসুলের উন্মত দাবি করতেছি কিন্তু যদি আল্লাহ তালা স্বীকৃতি না দেয় গোলাম হিসেবে আল্লাহ তালা যদি তার গোলাম হিসেবে স্বীকৃতি না দেয় আল্লাহ রসুল যদি আমাদেরকে তার উন্মত হিসেবে স্বীকৃতি না দেয় আমার আপনার বাঁচার কোন উপায় নেই তো ভাই দাওয়াতের মেহনত এটা এমন একটি মেহনত যে মেহনত মানুষকে চব্বিশ ঘন্টা কিভাবে ইবাদত করতে পারে সেই ইবাদতের উপর উঠায় দেয় আপনি সবসময় ইবাদত কিভাবে করবেন সবসময় এবার কিভাবে করবেন আল্লাহর খাস বান্দারা কি তাহলে লিখছে যে আল্লাহর খাস বান্দারা যখন ঘর থেকে বের হয়েছে বাজার করার জন্য বের হয়েছে দাওয়াতের টিকিট নিয়ে দাওয়াতের উদ্দেশ্যে বের হয়েছে নিয়ত নিয়ে বের হয়েছে আমি বাজারে গেলে দুটো লোককে দেখা হলে ওখানে আমি তাকে দুটো কথা বলব নিজের পরিবারের প্রয়োজন সারছেন নিয়ত করছেন কি দাওয়াতের নিয়ত দেখা গেছে আল্লাহ বার কথা তার বাজার করা তার পরিবারের প্রয়োজন ছাড়া তার জিন্দগির জরুরত ছাড়া এগুলিকে এ বাদতে পরিণত করে ভাই আমার আপনার অন্তরের মধ্যে এই ফিকিরকে আসতে পারে না এই ফিকিরকে আমি আপনি পয়দা করতে পারি না উন্মতের তো দাবিদার ধার আমরা নবীর উন্মতের দাবি করি কিন্তু এই ফিকির আমার আপনার অন্তরে আসতে হবে যে যত এই ফিকিরকে অন্তরে ধারণ করতে পারবো লালন করতে পারবো দিলতে মাগে বসাইতে পারবো আল্লাহার কাছে আমি তার স্বীকৃতি লাভটা আগে বলেন আল্লাহ আমল পরে বলেন লাভটা আগে বলেন তারা হে আমার সাহাবীরা আমি তোমাদেরকে কি এমন চিন্তা আমলের কথা বলবো যে আমলগুলোর গুলোর প্রতি যদি তোমরা পাবন্দী করো যত্নবান হও তাহলে আল্লাহ তোমাদের জিন্দগীতে যে গুনাগুলো হয় এই গুণাগুলো আল্লাহ নিশ্চিন্ন করে দিচ্ছে আল্লাহ তোমাদের উপরে রাজি হবেন খুশি হবেন এবং তোমাদেরকে আল্লাহ তালা জানার দান সাহাবাই কেরম আমলের পাগল ছিলেন তারা বললেন আল্লাহ হুজুব বলেন কি আমল আলহামদুলিল্লাহ বললেন এক নাম্বার আমল হলো কষ্ট করে শীতের দিন কম করে শীত কষ্ট করে উজুকে কামেল মোকাম্মাল করা সুন্দর তরিকায় উজু করা গতানুগতিক উজু নয় আল্লাহ রসুল নিজেই বলতেছেন যে বাহুলি কষ্ট হবে একটু সন্ন্যাস তরীকার সমস্ত আনন্দকে সুখকে যদি এক পাল্লা রাখেন আর ওই কষ্টকে যদি আরেক পাল্লা রাখেন আল্লাহর কাছে ওই বেশি উজ্জ্বল শীতের দিন আমরা অনেক সময় করে রাজু করি গুরুত্ব না। এই ছোটামত পানি আমি বার্ষিক ভাবে যেমন অঙ্গ প্রত্যঙ্গ ধুইতেছি আমি আমার গুড়ার ময়লা থেকে আমার অন্তঃকরণ কেও ধুইতেছি এরকম তৌবার সুযোগ যদি উজু হয় এই উজু করবে বান্দা। আর তার কবিরা গুণাগুলো কাসরতুল মাসা আজিদ মসজিদের দিকে কদম বেশি বেশি ফেল আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ তাওয়াত কাজের কেন্দ্র মার্কাজ হলো মসজিদ मस्जिदा अनेक भाई बुझेना मस्जिद खाएिदे घुमाय कैमने हादी आदि एफर निये मस्जिद ढुके जाए खाई पार्बे घुमाईते सब ही কিন্তু এতে কাপের নিয়োগ ছাড়া আপনি মসজিদে পড়বে আলহামদুলিল্লাহ যারা দিনের দাওয়াতের কাজ নিয়ে ঘুরে দিনের দাওয়াতের কাজ নিয়ে যারা চলে এদের কদমগুলো বেশিরভাগ মসজিদে ঠিক একজন দাওয়াত তাবলীগের মেহনতি ভাই কত মসজিদ যে দেখে কত আল্লা ঘর যে দেখে অন্য কোন জেলায় আল্লাহর ঘর সেটা শুধু দেখে না সেখানে সে ঢুকে সেখানে গিয়ে বাদক করে মসজিদের জন্য কদম যেটা ফেলানো হয় আল্লাহ রসুল বলতেছেন প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ তালা গুনামাফ করে এক একটি নেতি দান করেন এক একটি দরজা করে। আরেকটি আমল হলো দুটি আমল আরেকটি আমল হলো হল সাল এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা অপেক্ষা করার মানে এই না আমি জহর পড়ছি মসজিদেই বসে থাকবো আমি বাইরে হতে পারবো না এমন কোন কথা না আপনি চলে যান কর্মস্থলে চলে যান কিন্তু আপনার অন্তরটা থাকবে মসজিদের দিকে লক্ষ যখনই আজান হবে আমি মসজিদে চলে আসবো ভাই দাওয়াত প্রভাব তার অন্তরে অবশ্যই ঢালবে এবং তার হৃদায়তের ভাগ্য রাখবেন ভাই দাওয়াতের যে কাজ এই কাজটা হলো মসজিদ আবাদের কাজ মসজিদ আবাদ এটা এমন উঁচা যেমন এমন উঁচা কাজ এক হাদিসে আছে রসুল্লাহ সাল্লাহ বর্ণনা করেন আল্লাহ অনেক সময় কোন এলাকাতে আজাদ কিন্তু আল্লাহ তালা দেখেন যে ওই এলাকার কিছু লোক মসজিদে গিয়ে এসে মসজিদে গিয়ে জিকির করতেছে মসজিদ আবাদ করতেছে ওই বান্দাদের খাতিরে আল্লাহ তোমার গোয়া তালা है तो आजब क्या ताला होता है तो बार भाई क्षित आजादी आल्मुल्ला दवाबीगर भाईरा अत्यंत नरमे नबीरा क्या अत्यंत नम्रता भद्रता सौजन्यता मानुषर सामने पे आसा মানুষকে দিনের দিকে দাওয়া ভাই নিহত রাখা আমার পরিশুদ্ধতা আমার এসলা এই কাজের দ্বারা আমার এসলা আমি চাই আমি পরিশুদ্ধতা চাই নিয়তের মধ্যে কিন্তু আমার এসলা চাইতে হবে আল্লাহ কেমন নিজাম রাখছে দেখেন আপনি আপনার এসলা চাবেন আল্লাহ তালা আপনাকে ইস্লা দান করবেন সাথে সাথে অন্য মানুষকেও আপনার মাধ্যমে ইসলা করে দিবেন মুসলে নিজে দাবি করতে পারবে না যে আমি মুসলে আমি মুসলে আমি মানুষকে বরং হবে আল্লাহর কাছে পবিত্র করো এরপরে আল্লাহ তাবার কোয়াটাল আপনার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের এসলা আল্লাহ ভাই এই কাজ অনেক উঁচা কাজ অনেক দামি কাজ অনেক দাবি কাজ আমি এক কিতাবের মধ্যে পাইছি আল্লামা আব্দুল আল্লাহ ছিলেন উনি তার কিতাবের মধ্যে লিখছেন যদি কোন এলাকায় গাছ করে কোন এলাকায় যদি এরকম ভাবে কাজ করে গাছ করে যদি দুটা লোককে যদি মসজিদমুখী করে নামাজ মুখী করে পাঁচটা লোককে যদি মসজিদমুখী করে এরকম ভাবে এবার তো পুখি করে তাহলে ওই ব্যক্তিকে ওই এলাকার জন্য কুতুব বানাবে কুতুব মানে কি ভাই আল্লাহর অলিদের একেবারে উচ্চ পর্যায়ে তাকে কুতুব বলা হয় অলি হওয়ার জন্য কি শর্ত ভাই ওলি হওয়ার জন্য কোন আলেম হওয়া শর্ত না মহাদ্দেশ মুক্তি হওয়া শর্ত না শুধু শর্ত হলো আমলার এই জন্য ভাই এই কাজ আমরা সকলেই করতে রাজি আছি তো ভাই এটা এমন একটি কাজ যেটা নবীদের কাজ বীদেরকে আল্লাহটা যে কোনো কাজ করতে আপনি পারবেন কখন পারবেন যদি তার মহব্বত অন্তরে ঢুকে তার অনুভূতিটা তার ফিকির যদি অন্তরের মধ্যে ঢুকে এই ফিকির করা দেখা যায় একজন ভাই দা তো তাবলিকের জন্য নাম লেখায় তিন দিনের জন্য নাম লেখায় একবার আল্লাহ তালা তার হেদায়তের তার ফেলা করে দেখা যায় এক সময় দিনের তলব ছিল না কোনো কিছুর তলব ছিল না কিন্তু তার মধ্যে দিনের তলব এসে গেছে এক চিল্লা দিয়ে এসে জিজ্ঞাসা করে হুজুর মাসলা জিজ্ঞাসা করে বুঝুর এই কাজটা কি করা যাবে ছিল কিন্তু যেই একশিল্লা দিয়ে আসছে তার মধ্যে তলব পাওয়া দাওয়া হয়েছে বিভাষা পাওয়া হয়েছে ভাই দাওয়াতের কাজ হলো বিভাষা পাওয়া দাওয়া মানুষের মধ্যে দিনের বিভাষা পা আপনার যদি বিভাষা না লাগে আপনি বাড়ি খাবেন আর পিপাসা যখন আসবে আপনি তখন বলবেন কি এলমের তলব ফরজ এলএম ফরজ এর কথা বলে নাই তলব ফরজ কেন বলছে জানেন যে তলবটা যখন আসবে তখন সে এলমের জন্য এমনি দৌড় পিপাসা আগে আসতে হবে ভাই একবার রসুল্লাহ এরকম ভাবে তারা কোরআন কেউ করতে কেউ শিখতে ছিল কেউ শিখাইতেছিল কেউ জিকির করতেছিল কেউ নামাজ শিখতেছিল নাজিল হয়ে গেছে সূরাতুল কাহফ এর আয়াত নাজিল হইছে ওয়াসবির লাসকা মা আলযিন ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশগি ইউরিদউ দা ওয়াজহা হে নবী আপনি ওই সমস্ত মানুষদের সাথে গিয়ে বসলেন যারা আমি আল্লাহকে ডাকতেছে সকাল বিকাল ইনদাসল আবার রেজাবন এই আর যখনই নাজিল হইছে আল্লাহর রাসূল কিন্তু রিল্যাক্সে ছিলেন আরাম করতেছিলেন লেস্টে ছিলেন আরাম করতেছিলেন সাথে সাথে উটা বললেন তারা কারা যাদের সাথে বসার জন্য আমি আমির আল্লাহ রসুল খোঁজার জন্য বের হলেন তালাশ করার জন্য বের হয়ে মসজিদের দিকে আসলেন এই মসজিদে নবাবের দিকে দেখলেন যে কিছু সাহাবিরা ওরা বসা আল্লাহ রসুল তোর যায় দাঁড়ালেন সাহাবাহাম চুপ হইলেন আল্লাহ রসুল বললেন তোমরা চুপ কেন হইলে আপনি আসলেন কিছু বললেন কিনা তোমরা এখানে কি করতেছো दातिकर मध्य की सुरक्षा शिखाना प्राथमिक पर्याम आुरा शिखाना सुराना जरा जाने के भाग भाग कर दे তিনজন চারজন পাঁচজন যদি ভাগ করে দিয়ে বসানো হয় তা আলিমের হালকা বসানো ওই নমুনার উপরে সেখানে জিকির সেখানে এলএম আছে তো তো মূল মুখ্যবাস আছে সেখানে যাই হোক আল্লাহ রসুল বললেন তোমরা এখানে কি করতেছুর আমরা কেউ কোরআন শিখ করতেছি আর কিউ শুনতেছি কেউ শিখতেছি কেউ আল্লাহর রেজামন্দি শুধু আল্লাহ রসুল কোথাটাকে আয়াতের সাথে ফিট করে বললেন আমি পছন্দ করে বলছি হে আমার শাহামীরা শোনো তোমরাই ওই লোক যাদের সাথে বসার জন্য আমি রসুলকে আদেশ করার এরপর আল্লাহ রসুল শোকর আদায় করলেন আল্লাহ তালা শোকর আদায় করলেন আলহামদুলিল্লাহ আল্লাহুলিল্লাহিন সকল প্রশংসা ওই আল্লাহ তালার জন্য যে আল্লাহ তালা আমার উম্মতের মধ্যে এমন লোক বাজা করে দিয়েছেন যাদের সাথে বসার জন্য আমি রসুলকে আদেশ করা হয়েছে আল্লাহ রসুলকে ওখানে পাঠায় দেওয়া হয়েছে কেন ভাই জানেন তাদের কি ছিল তাদের পিপাসা ছিল ওই পিপাসা নিবারণের জন্য স্বয়ং আল্লাহ রসুলকে ঘরে পাঠা দেওয়া হয়েছে যাও তাদের পিপাসা নিবার আলহামদুলিল্লাহ বের হয় দিনের জন্য বের হয় ভাই এই বের হওয়াটা অত্যন্ত সৌভাগ্যতার কাজ অত্যন্ত নিয়ামত আল্লাহ রসুল বলেন মানুষ কেউ যদি কোন পন্থা অবলম্বন করে যে পন্থার দ্বারা উদ্দেশ্য হল দিন শিখবে আরবি শব্দে ব্যাখ্যায় আছে যে মেহনত করে মেহনত করে একটা অবলম্বন মেহনত লাগবে জন্য মেহনত লাগে দেখেন নিজের যান মাল নিয়ে নিজের সময় নিয়ে ব্যস্ততাকে ব্যস্ততাকে জলাঞ্জরি দিয়ে দুনিয়াকে জলাঞ্জরি দিয়ে কুকুর বাড়ি করে মেহনত করে মোজা আজা করে এরপরে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে যুগে মুসলিম ওনার যুগে এক লোক সামদেশ থেকে মদিনা আসছে মদিনা ফলিফতুল মুসলিম রাজি সামদেশ থেকে মদিনা আসছে অনেক দূরত্বের পথ পায়ে হেঁটেই আসছে ওই সময় তোমার যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না তুমি কেন আসতো আমি শুধু এই কথাটা জানার জন্য আছে না কোনো তোমার নদী সাল্লানু তার এই কথা শুনে কেদে ফেললেন বাড়িতে বুক ভাসায় দিলেন তোমার মতো লোক যতদিন আছে আল্লাহ তারা রাখবে ভাই দিনের জজ্ দিনের জন্য মেহনতার জিন্দগি তো হয়তো এই কাজ করি নাই বুঝি নাই এটার জন্য আফশোস করতে হবে আল্লাহ তার কাছে আর আগামী জিন্দগি যতটুকু পুঁজি আসে সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে আমি মসজিদ এরকম ভাবে এই দাওয়াতের কাজ মসজিদে মসজিদে এরকম ভাবে দিনের দাওয়াত নিয়ে এরকম আমি ঘুরতে থাকব। ফিরতে থাকব চলতে থাকব যতদিন আমার শক্তি আছে ততদিন আমি চলতেই এই থাকবো করতে পারি না ভাই এটা মসজিদ আল্লাহর ঘর সাক্ষী হয়ে থাকবে এই মোমিন বান্ডা গুলো হয়ে থাকবে রহমতের ফেরস্তারা সাক্ষী হয়ে থাকবে আল্লাহর বলেছেন তো সুয়াদা উল্লাহিল্লাহ তোমরাই জমি সাক্ষী এই আমরা নাম লেখাই ভাই এই নাম লেখানো এটা হাদিসেই আছে আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য সাহাবাদের নাম লেখাইছেন আল্লাহ রসুল নাম লেখাই এটা খাঁটি খাঁটি মনে আমরা আল্লাহর জন্য নাম লেখাই ভাই প্রথমত বিদেশ সফরের জন্য ভাই ভাই যার কি আল্লাহ তালা কবুল আর মনে হোসেন হাজি সাহেব ভাই আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তালা তাকে হায়াতে তৈবা দান করেন আকবর ভাইকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তালা নেক হায়াত দান করেন শাহাদ হোসেন ভাইকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তালা দিনের মেহনতার মুজাদা সহজ করে দেন আস্থান করে দেন আব্দুল রশিদ ভাইকে আল্লাহ তালা কবুল করেন তিনি একজন আলিম আল্লাহ তালা তাকে সারা বিশ্বের হেদায়তের জন্য আল্লাহ তালা মাধ্যম বানিয়ে দিন ভাইকে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা তার চক্রিয়ার সাহস বাড়িয়ে দিন দিনের জন্য মেহনত করে আসান করে দিন ল রহমান ভাইকে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা দিনের মেহনত জন্য আল্লাহ সহজ আর আসান করে দেন ডাক্তার তহিল ইসলাম ভাইকে আল্লাহ তালা কবুল করেন বারবার আগেও সফর করেছেন আল্লাহ তালা অতীতের আমলগুলোকেও কবুল আর মঞ্জুর করেন এবং আরো বেশি থেকে বেশি বিরুণামুল বের হওয়া আল্লাহ তালা সহজ করে দেন ভাই আমাদের সার সাইফুল আলম সার উনি একটা জামাত সহ দশ জনের একটা জামাত সহ ইন্দোনেশিয়ার সফরের জন্য ওনারা প্রস্তুত হয়েছেন আল্লাহ তালা ওনাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তালা তাদেরকে হায়াতে দান করেন আল্লাহ তালা মৃত্যু পর্যন্ত আল্লাহ তালার এই রেজাবন্দিমূলক কাজে আল্লাহ তালা তাদের জীবনকে অতিবাহিত করার চৌখিক আরো বলি ভাই বলি আসাদুজ্জামান ভাইকে আল্লাহ তালা কবুল করেন ইলিয়াস ভাইকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তালা দিনের সাার জন্য তো কামরুজ্জাম ভাইকে আল্লাহ কবুল করেন আল্লাহ তালা দিনের সাার জন্য আল্লাহ তালা হায়াতেবা দান করেন আরো বলি ভাই আরো বলি দোয়া হয়ে যাবে অল্প সময়ের মধ্যে দোয়া হয়ে যাবে আমরা মজলিসের সমাপনী আমরা থাকি ভাই মজলিসের সমাপনীটাই হলো আসল এই জন্য আমরা কেউ লোড়াচরা না করি ভাই না উঠি ভাই